আউজুবাহিনা শৈতান রাজিম্লাহি রান রহিম আসসালাম ঈশানে গায়গানোর গায়গানো কমলে নো বি ও গো কমলে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে আরক শহরের কনে কনে শহর মনে মনে খুশি রা যারে যারা তো মনে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 আইসিবি প্রডাকশন ইসলামিক ক্যাসেট বিতান অনুপঞ্চাশ শাহী জামে মসজিদ মার্কেট দ্বিতীয়তলা আন্দুর কিল্লা চট্টগ্রাম by the floor. অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধের মহবেরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আলহামদুলিল যেই কোন কাজ বিশ মিনিট যদি শুরু করা হয় এই কাজের মাঝে বরকত হয় আল্লাহ রসুল সালিয়া বলছেন হাদিসে বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করলে এর বরকত হয় না বিসমিল্লা কাজ শুরু করলে কাজের মধ্যে বরকত হয় এই বিসমিল্লা কোন বামনা যে কোনো জিনিস খাওয়ার সময় যদি বিসমিল্লা দিয়ে শুরু করে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেন শেষ করে বিশমিল্লা শুরু আর আলহামদুল্লা পান করতে গেল বিশ মিল্লা কলা খাইলো বিশ মিল্লা আম খাইলো বিশ মিল্লা এবার দিয়া যদি শুরু করা হয় আর শেষ করে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন বিসমিল্লাহ আর আলহামদুল মাঝখানে আমার বন্ধা যত নিয়াম একটার হিসাবক নেওয়া হবে না বিসমিল্লাহ রহমান রহিমের এক আয়াত প্রত্যেক সুরান আগে দিয়া বিসমিল্লা তো আছেই কোরআন শরীফের মাঝখানে সুরার মাঝখানে সুরায় নামের মধ্যে ছয় হাজার ছয়শুটি আয়াতের মধ্যে রহিম লেখা এই বিসমিল্লা প্রত্যেক চুলার অংশ কিনা ইদানীয় একটা আছে মতনৈতিক আছে কিন্তু প্রত্যেক সুরার অংশ কিনা মিললে মিলায় কোরআনের এক আয়াত প্রত্যেকটা সুরার আগে দেয়া বিসমুল্লাহ রহমান রাহিম লেখা অনুষ্ঠান আছে এই উন্নিশটা ওয়াক্কর সাথে প্রত্যেকটা সুরার হরভে অরভে মিল আছে উনিশের সাথে প্রত্যেকটা ওয়াক্করের নেই এই কারণে একদম খ্রিস্টান সর্বপ্রথম ক্যালকুলেটর বেরিয়েছে ধরা হয়েছে কোরআনের ভুল ধরতে গিয়ে এমনি যে কোরআনের কাছে ধরা হয়েছে ঠাক পর্যন্ত কালিমা করে মুসলমান হইতে বাধ্য হয়েছে আপনাদের দশগুন বুঝে মোবাইল দিবে না কেন লেগে আমরা জন্ম হয়েছে মোবাইল জন্ম হবার আগে আর হেরা জন্ম হয়েছে মোবাইল জন্ম হয়েছে আগে হেরা জন্ম হয়েছে ঘরে জন্মের ঘরে মানুষের থেকে ভাই খেয়েছে যারা আমি অনেক সময় মোবাইলের সিস্টেম বুঝি না শুধু বাচ্চাদের ক্যালকুলেটর কিটা একটা দিয়ে অঙ্কের অঙ্ক হয় এই ক্যালকুলেটর মাধ্যমে গেছে ভুল ধরতে কিভাবে ভুল ধরবে প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহ রহমান লেখা বিশেষ তার নাম স্টেজে তার নাম যে আপনার বিসমিল্লার ফদির না বিসমিল্লার ফজিরত আপনার সাবজেক্ট বিসমিল্লাহ রহমান লাগে অন্তত এক সাত তাই আশি খার ব্যাখ্যা কারণ তিরিশ পরা কোরআন যা আছে বিস্মিল্লাহ রহমান রহিম প্রত্যেকটা অক্করের সাথে বিস্মিল্লাহ নীল আর নীল দেখেন ওইস্থা দেখেন রহমান বিসমুল্লাহরুল্লাহ তো তুষের একবার ঘটছে আগে বিসমুল্লাহ হিরুল রহমান এই দরকার ছিল যদিও একটু শব্দ বদলাইল আমরা বলি আহুজ্লা কোরআনের ভিতরে আহিন কোরআনের ভিতরে সামনের শব্দটা একটু বেশ কম আমরা বলি আউ দু সাহিত্য জিবান কথা বলছে তা আউ দুটোর মধ্যে খালি বেশ কম তো নাই কিন্তু বিসমিল্লা রহমান রহিম আছে যেরকম بسم الله الرحمن الرحيم من بسم الله الرحيم هي ايات المده 30 مره કુলা নেজা بسم الله কইলা বা ধরে بسم الله বাদিয়া শুরু بسم الله الرحمن الرحيم বিশমিল্লা উনিশ অক্ষর আবার যা আল্লাহ প্রধান দায়িত্বশীল যারা তারা সংখ্যা উনিশ আল্লাহ দুই চার দিনের ভিত্তু মনে খাওয়া দাওয়া হইছে কম দেখান নামের দারুগা কজন ত্রিশ জন আল্লাহ কোরআনে বলেন জাহান্নামেরও জন তোমার উনিশ জনের সব রে গেলাও করবে এর মধ্যে প্রধান চিনিমিল্লা উনিশ বুঝুন নি তো উনান দেখে কোথায় দিয়েছি বিস্মিল্লাহ ভিতরে আল্লাহর নাম আছে রহমান নামও আছে রহিম নামও আছে আমি মহান আল্লাহ তোমাকে রেহাই দিয়ে দিব কথাটা বুঝে বিস্মিল্লাহ রহমান রহিম সমস্ত ডিপার্টমেন্টের হ্যাড হেড অব দ্য ডিপার্টমেন্ট রাহান নামের উনার নাম মালিক উনিশের হ্যাড উনি কত বড় কিতাব যে আজ একটা এত বড় যে আং নামির সংখ্যা যত হবে জিন্ন আর মানুষ মিলে যা তার দুই হাতের আঙ্গুল ততটা হবে কেন যদি এত আঙ্গুল বুঝলে এক একটা ধান নামে অপরাধীকে ধরার জন্য মালেক প্রের একটা আঙ্গুল লাগাইবো দুই ডাল লাগাইতো না আমাদের দেশের কোন সন্ত্রাসীকে চিহ্নিত আতঙ্কিত তুমি যত বড় বেল ইউ আমার বাহিনী জল আঙ্গুল্লাবাই শক্তি আসেনি আপনার এখানে কেউ দেখল আর দুইশো বস নি তুমি কগজ দিলা কিন্তু নিক্ষেপ করবে একটার সুপে সত্তর বছর পর্যন্ত খালি থাকবো তখন বলুন কেমন এই অবস্থায় উনিশ অক্ষর এক উনিশ অক্ষরের ভিতরের অক্ষরের সাথে একটা মিল আছে এই মিল অবশ্যই আমি উনিশ দেয়া বাদ করে যদি প্রত্যেকটা অক্ষরের সাথে উনিশের মিল থাকে তাহলে বুধুম আল্লাহর কালাম আর যদি মিল না থাকে বুধুম মুল্লার আর বানায় কথাটা বুঝলেন এখন বেড়া শুরু অক্ষর সুরাতুল বাকার যতগুলো আদিবাসে সব বের করছে সব অক্ষর এখন আর বিচে যত হরফ আছে সব হরফ হিসাবে উন্নিশ মিলেন এইভাবে দেখতে দেখতে চুরায় আলিমরানে গেল অভাবে কঙ্কটা মিলতে হয় না কটা এমনি কর আল্লাহ আল্লাহ ঠিক করে রাখলো না কে রে এখন ঘুষেরা দেওয়ার আগে সে বলে দিলে মুসলমানে চুরে আরামের মধ্যে একটা শব্দ আছে কিন্তু আপনারা দেখবেন ওই সাইটের উপরে সুত্র একটা লাইনের হচ্ছে অঙ্ক মিলিয়ে যায় আর ইটা তো মনে হয় এমনি ভরা যাচ্ছে না নিশ্চয় একটা কারণ আছে কিতাবের কিতাব লেখা নাই কিতাবো নেবো ক্যালকুলেটর দিয়া বোন ধরতে যাবো আল্লাহ রাত থেকে যাওয়া সব সিন্ডা যে অভাবের উপরে লেখে দিয়ে এই বিধান দিয়েছেন সেন পরাইয়া পরাজ হবে এতে বোঝা যায় আমারই বল এই কালাম কোন মানুষের বানানো নয় কালাম নাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যদি লক্ষ্য করে দেখে বিষ্ণুর রা করে আমি এই বিষ্ণুর রাত আমরা কোন জায়গায় بسم الله খাইতে গেল উপরে بسم اللهহি ওয়া আলা বরকতillah যখন আтелей আরো যখন কুরআন সে পড়তে গেল খাইতে গেল بسم الله بسم শুরু করে কবরে রাখবার সময় আবার লাশ সময় বলা হয় بسم اللهহি ওয়া আলা মিল্লাত বিস্মিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি শুরু করতে দি আমি শুরু করলাম আমার প্রভুর নামে বিস্মিল্লাহি বিস্মিল্লাহ আমার আল্লাহর নামে শুরু করলাম কুম আল্লাহ যে আল্লাহ হলেন পরম করু নাময় এবং পরম দয়ালু যেই মাত্র করুম আল্লাহ যে কথা দিয়া শুরু করে শুরু করে আল্লাহ বলেন বিস্মিল্লাহ শুরু করলে আমি আল্লাহ রহমে সাগরে তখন বিস্মিল্লাহ করি কার্লা রাজ ইমাতম বাচ্চা একটি বাচ্চা বলেছে কারণে আমি আল্লাহ তার মা বাবার আজাব মাফ করে দিলাম তখন হাসিয়া মজা কথা বললাম তারা দুঃখ বাচ্চারা করে আইসে বউট অত বড় হইতে মাথাঘাত দিবে মাদ হাত দিছে বলে এইদিকে তার কবরের আজাদ শুরু হয়েছে কাজী খবর একজন বন্ধু একজন বুঝুর্গ ব্যক্তি ছিলেন তার কবরের পাশে যায় আর মুরা হচ্ছে কবরের মোড়া খাবার মুরা খাবা করে কবরের মধ্যে আজাদে কান্নাকাটি কলাল আমার বন্ধু বানাবার হচ্ছে মাফ করে দাও মাফ নাই তোমার গো খবর হইতে না আর মুরা খাবা আমার পথে কবরের দিকে মুরা খেলার খোঁজা দেখে যার তোর কবরটা সম্পূর্ণ জান্লাকের বাগান হয়ে যাচ্ছে ফের বাগান হয়ে গেল কেমনে হয়ে গেল কান্নাকারি শুরু করার পরে আল্লাপ ওই দরখাস্তি ছিলাম তাকে মাপ দেওয়ার কথা না কিন্তু তার ওই মাসুম মজ্জা মশাই গিয়ে যখন শুরু করছে আমি পরম করলাম আল্লাহ আল্লাহ সত্যা বলল আল্লাহ গোল বা একবার দেখি তিনটা শ্রেষ্ঠ দুইটা শ্রেষ্ঠ গুল বাচ্চক নাম এবং ভিতরে এইভাবে আল্লাহর নাম রহমান নাম রাহিম নাম এমন আয়াত খুব কম পাওয়া যায় একটি আয়াতের ভিতরীক আল্লাহর আসলাম আল্লাহ এই আয়াতের আল্লাহ শ্রেষ্ঠ নাম হলো রহমান রহমান ও বিসমিল্লার ভিতরে আছে যখন তার মা যখন বিসমিল্লা রহমান রহিম শুরু করেছে আমি আল্লাহ তার বাবার কবরে আজাদ যাই বিষ মিল্লাহিবেন ব্যাখ্যা যাই হ্যাঁ কয়েক সাত করা সম্ভব নয় কেন সম্ভব নয় যেহেতু আল্লাহ ব্যাখ্যা দিতে ব্যাখ্যা দিতে হবে গুলির টিকা জান্নাতের লোক সাপ্লাই দেওয়া হয়েছে বিষ মিল্লাহিম তবে আমরা আমল করার দরকার থেকে তো মন চায় না মনটা দেখি মনে কই কইয়া দি পানি খাতে পারেন আঙ্গুর খাইবেন মিসমিল্লা আঙুল খাইবেন্লাবেন রসগুলা দিয়া শুরু করলে আমার বন্ধারি হিসাব আমি নেই না বড় কত গেলে বল কাঁচামরিচ বি আর কদু মধু দাও গেটটা দেখা যায় কিন্তু মজুরি লাগে আমি যা বুঝলাম এটা বিশ মিল্লার বরফে মজা আসলে কোনো কিছু আল্লাহবালারা যখন খাবার তৈরি করে জোপো আল্লাহ ওয়ালার গরে খাইলাম জোপো আল্লাহ ওয়ালি দির গরে খাইলাম কইলে না আবুহ বলেন্লাহ আমাকে কে দুঃখেজুর দিলেন আমিও দেখো বিসমিল্লাগে আবার যত মেহমান আছে সব রে আমি দেখো আট দিয়ে বিসমিল্লা বজা খেতুর দেয় খাও আমি থেকে শুনি খেতুর গুলাকে ব্যবহার দিই বিশ্ববি আমি খাই যত মেহমান আছে সবরে ব্যাগের থেকে মুশকিল দুই বছর রাষ্ট্র শাসন করলেন দুই বছর আমি খাইলাম আমার সব মে মানুষে এই ব্যাগ থেকে খেজুর খাওয়াইলাম কিন্তু বেগের খেজুর শেষ হয় না উমর রিয়াল থাকলাম খ লাগে খেজুর খাই মেমানিলে শাসন কর আমি এই বেগ থেকে দশ বছর ওনার শাসনের মনে খেজুর খাইলাম আমার সব মেহমান রেখা কিন্তু আমার ব্যাগের খেজুর শেষ না কোন শাসনা বলাইল আবার পরে খাইতেছিলাম কিন্তু যেদিন উসমান গুলিকে শহীদ করা হইল এখন আবিকার খেতুরাই সবশেষে কেন দেখো মোমিন যখন খুল কোন হত্যা করা হয় আল্লাহ এইখান থেকে বরকত কোথায় নেয় খুন হচ্ছে যে জ হবে খুন হতে থাকবে খুন হতে থাকবে টায় মানুষ মারা হবে জমিন মুসলমান মারবে এইভাবে যদি মরতে থাকে এই জমিন আল্লাহ বাক্য উঠা খেজুর খেলাম শেষ হইল না সেদিন শহীদ করে দেওয়া হলো আমার ব্যাগের বরকত আল্লাহ লবণ দিতে আপ তোমার ই বিষ মিলনা বান্না কেনা তো উঠতে বিষ মিল্লা কিছু মানুষ আর করে হ্যাঁ দেখতে পারে না এক মহিলা কমপ্লিন আমার কাছে কোথায় আমি না আমার করি আমি না আমি আবার গেলাম গিয়া জানলা না জানলাতে গিয়ে গড়ে আর ক্রিটিসাইজ করে কিন্তু ক্রিটিসাইজ করে তখন বন্ধ করতে পারে না আরেক একটা হয় তখন বিষ মিল্লা হয়েছে কেন মিল্লার অবমাননা করবো বাস লাগাল হয়েছে না হ্যাঁ বিশ মিলার বিষ্ণু রহমানের মধ্যে নিষিদ্ধ আমি আয় বছর এখন যে আয়াতের মধ্যে আমার আল্লাহর নাম যেই আয়াতের মধ্যে আমার আল্লাহর গুণ রহমান নাম যেই আয়াতের মধ্যে আমার আল্লাহর গুণ রহিম নাম এই নাম রাস্তা হয়ে থাকবো বর্ণনায় বালক আল লাগাইয়া যে আলু বুমায় মাথার আরেক বর্ণনা কর যে ইখানে আবার যায় তাই তাইখানে পেতাম না আল্লা এলহাম করে বললেন বিশীল নামে একটা লুক আছে তাকে এই সংবাদটা দিয়ে আস যে তার নাম কলির দপ্তরে উঠে নেওয়া হয়েছে উনি আল্লাহ বলছিন্ন লোক আছে আছে তো কিন্তু আপনি তো দেখা যায় লাগায় একদম দরবেশের মতো আপনি এর সাথে কি সম্পর্ক আমরা তো দুই নম্বর দু নম্বর ধরবে ওই যান ও মদের আড্ডা হারা যান আড্ডা হারা গ্যারেক্টার মধ্যে ডাক দিছে আসছে তার বন্দর নিয়ে গ্যালাস লইয়া বইছে এমন খাইব ডাক দিছে কেন মানে তার গিল এমন একটা জল জলা শুরু হয়েছে মদের গ্যালাস তৈয়া জুতো দিছে না উঠতে দিছে একজন আল্লা কেন আল্লা এখনো তুমি মধ্যে আড্ডা খেলা হয়ে গেছো আর কতদিন কাদাবি তার নাম তো আল্লাহওয়ালাদের আল্লাহর ওলের চত্বরে নাম ওটানো হয়ে গেছে তোমাকে ইজ্জত দিয়েছেন আল্লাহর অরিতের দপ্তরে তোমার উপায় যাদের কি বল আমাকে আর জিন্দিগিতে মত পান করবো না আর করে ওই মধ্যে আড্ডা করায় যাবো না জুতা ছিল না জুতা হয়ে গেলাম, আর জুতা পাও যাও না কেন উনি বলেন যেই পোশাকের ছিলাম যে অবস্থায় এই সংবাদটা পৃথিবী আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন অলির দপ্তরের নাম না আল্লাহ আবার বিশ্বে এরপর থেকে বৃষ্টি নাম হয়ে গেলি খালি পাওয়ালা বিস্মিল্লাহ রিস রহমান তার সম্মানে একজন সাধারণ লোকায় পরে স্মরণ না দিলে আর বিষ মিল্লা থাকছে না স্মরণ দেওয়ার ওই যে চেহার ঘুটলা কা টাকার ব্যাগ দিয়ে হয় এটা বৌ নিয়ে কাম অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি এই এই কাঁচার টাকা সব নিয়ে বিশ মিল বিশ মিল না ঘট কে বুঝ তা আমি হলাইছি মহিলা বিশ মিলল দেখে যে তার বেগটার মতো হবহ টাকাগুলো সম্পূর্ণ হের যেমন ইমম এবং বেগের এই সামনে হাজির করে এমনি স্বীকার করলাম অপরাধ স্বীকার করলাম আর সিন্দিকে তোমাকে লজ্জিত করব না আর আমিও তো বা করলাম বিসমিল্লা উপজেলার তখন আমি বললাম তোমার কাছে লজ্জিত করার জন্য তোমাকে অনুমানিত করার জন্য। আমি ব্যাগ আমার কাছে এনেছি আর টাকাগুলো ওই কাঁচা টাকা গুলো মধ্যে দিলাম ব্যাগ তো আমার কাছে রয়ে গেছে কিন্তু বহু ওই ব্যাগারো চলা মতো টাকা গরু কিভাবে এনে হাজির করে দিয়েছ এতে মহান আল্লাহ বিসমিল্লা প্রতি খুশি হইয়া আল্লাহ পক্ষ থেকে এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রথম আয়াস বিসমিল্লাহির রহমান ইরহমান যে বিসমিল্লাহ রহমান ইরহমান দিয়ে আমি তেলাওয়াত করি আমল করি প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে যখন করতে গেল বিসমিল্লাহ জোরে বলবি কেন তৌফিদান করুন সকলে জুড়ে সরে বলেন আমিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বসেন যে বসেন এক করে দেওয়া হইব দেওয়া হবে এক করে কেউ اللهم يسل على سيدنا ومعلانا محمد وعلى آله والأبي يباريك وسلم أتغفر الله من الله وغفور رحيم أتغفر الله من الله وغفور رحيم أتغفر الله, الله, الله ربي من كل ذنب وتغفور لا حول ولا قوه الا بالله العلي الحمد لله ربانا جعلنا انقسنا وان لم توفر لنا وترحمنا لنكون من القاصرين কমা হাম হমারবেরা রবী সারা জীবনের গোলার উপরে লজ্জিত আর সরিন্দা হয়ে নিয়ে মা বন্ধুরকে নিয়ে আমি গোলাগাতির অবস্থা হাত বাড়াই এলাম মেহরবানি করে জিন্ডের গোনা মাফ করে রাখলের আমার ই বয়সের কত মানুষ কবরে কমাই আছে আল্লাহ জীবনে কত সাথী পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেছে জানি না আমরা কাজ জানলে কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ কি কবলে যাবো ভয় লাগে আল্লাহ করু নাই একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরে তোমার নদী বলেন এমন গুজ্জ মারবে যাবা পাহাড়ে মারলে পাহাড় উড়ে যাবে আল্লাহ যেভাবে আমাদের গোলাপে দেখে তো প্রকাশ করা আল্লাহ আমাদের গোলা গুরু দেখা কেছ খ্রিস্টাননি ভাবে আমাদের গোলা গুরু করে আরে যাহা গোলা বলে জানাই যান লাভে গান দিয়ে ধর আল্লাহ তুমি যদি গোলাম তোমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করার আল্লাহ আমাদেরকে আজাম না দিয়া পরকারে ক্ষমা ঘোষণা করে দিও আল্লাহ তুমি যদি মাপ না করো আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ আমি হেরেবাড়ি করে আমাদেরকে মাফ করে দাও তুমি বেড়ে কেমন দিলে তারাই কোথায় যাবাহ তো যাইবার কোন মাফ করে না আল্লাহ দুনিয়াতে দেখেছিস চোদ্দ সময় দুষ্টামি করার অপরাধে হাব্বা পরে ঢুকতে দেয় না কিন্তু সন্ধ্যা হয়ে গেলে বরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে মা দরজা করে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো রে বাবা সকুলে ভুলে গেল আমি তোর গর্বধারণী মা বলে যাইতে পারি না সন্তানকে বুকে জনাইয়া জীবনের সব অপরাধ করে দেয় আল্লাহ তুমি তো মারতে ইচ্ছে কোটি কোটি গুন বেশি আল্লাহ তোমার রহমতের দরজায় হাজির হয়েছি ঘোষণা দাও জানে যা গোলামেরা তোদের জিন্দিগির গোলা মাফ করে দিল্লা আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের এনে কাশা প্রণ করে দাও আমাদের মধ্যে যারা প্রশস্ত বিমারি আছেন সেবা করে দাও আল্লাহ মাদেরকে তুমি জড়ে এসেছেন সাহায্য সমাধুন করেছেন আল্লাহ সকলের জন্যে এই মা পিল্লার বানায়া দাও রাবুলার আমাদের পক্ষ থেকে সোনামে পৌঁছনাথ কবর সকলের কবর বিশেষ করে আল্লাহ মা বাবার কথা বলতে পারি না দুনিয়াতে আসার সময় কত লাথিমার কলে যায় মারসি ফতোরাৎ গলো আমি আম্মাকে ঘুমাইতে দেই না ও মাযাদ এর আল্লাহ মা পিলের সবরে শ্বশুর শ্বশুরী ভাই বারাদর বন্ধু বান্ধব আল্লাহ স্বজন এবং এই এলাকার এই আত্মাতের মাটির নিচেই যত মমিনার ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে থেকেই আছেন মেহরবাণী করে সকলের কবর জন্নাথের বাগান বানায় দাও আমিন আল্লাহ আমাদের সকলকে মটকামো দিনা বারবার তো হিক দাও আল্লাহ যেদিন মরণ দেব সাথে মরণ দিও আল্লাহ আমাদের ক্যান্সার দিও না আমাদের ক্যান্সার দিও না হাল্লা হার্ট ভালো কিডনি নষ্ট করে দিও না ব্রেন জবান নষ্টও করো না প্যারালাইসে দিয়া বিষ নাই পেলে রেখে রেখে মরণ দিও না রাস্তাঘাটে গাড়ির নিচে পালাইয়া বে ইজত করে আমার না আগুনে পড়াইয়া পানিতে ডুবাইয়া মেলো না যেদিন মরণ দাও গো মরণ দিও عارنا هو كم سے کم جمعہ دن نمازیں سجدہ دم انا پوز مول پچھایا دیو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين, امين برحمتك يا ارحم الراحمين